রেইন মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাত এই সিরিজ আলোচিত হবে মোহাম্মদ সাল্লু আলহিহি ওসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা রহমান রহিম আলহামদুলিল্লাহ মাহমদ তাসলিমান ওসহাম তসলিম মুমিনিন সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম উম্মুল মমিনিন খাদিজা রদিউলাহু আনহা জীবনী সম্পর্কে আর আজকের পর্বে আমরা জানবো উম্মুল মিনীন সৌদা বিন্তু জমআ রদিউল্লাহ আনহার জীবনী খাদিজা আনহার মৃত্যুর বছরে কয়েক দিন বা কয়েক সপ্তাহের ব্যবধানে মৃত্যুবরণ করেন রসুল্লাহ সল্লাহ আলহিহাসাল্লামের চাচা আবু তালিব রসুল্লাহ সল্লাহ আলহিহ্লামকে সামাজিকভাবে সুরক্ষা দিতেন আবু তালিব और खदालिजा रदीअल्लाहुआन रसल्लाह सल्लाह सल्लम के दित मानसिक प्रशांति परपर दू जन प्रिय मानुष के हारिए रसल्लाह सल्लाहसल्लम छिले शोकाहत मर्माहत विषदग्रस्त यार सूज नहीं कुरेश भीषण भाव आक्रमण करते लागल नबी सल्लाहु अलहलम जान भेबे पाचिलें कभी खदालिजा रदीअल्लाहू आनार शून्यता पूरण करबे प्रायन हत রসুল্লাহ সাল আলহাম বাড়িতে একাকি বসে থাকতেন মন খারাপ করে অতীতের কথা চিন্তা করতেন ঘর থেকে বের হতেন না রসুলুল্লাহ সাল আলহামের এই মানসিক অবস্থা দেখে আবুল আহাবের মতো চরম দুশ্মনের মনেও দয়া জেগে উঠল চিন্তা করতে পারেন আবুল আহাবের মতো দুশ্মনও আল্লাহ রসুলের প্রতি দয়া অনুভব করছিল সুতরাং সেই অবস্থায় রসুল্লাহ সল্লাহামের শোকের মাত্রা কত তীব্র ছিল এই ঘটনা থেকেই ताज्वलभवे बोझा जाबू तालीबर मृत्यू पर प्रिय भातीजा के देखे शुने रखार मत क्यों छा तई एन आबुल्हाबे बल मुहम्मद तुम मन खराब करो ना तुम जेखने इच्छा जाओ जाबू तालिब बेचे थकते जब चलते से भाव चलाफेरा करो इरपर आबूल हहब बल लातउार कसम जतदुल उज्जा बेचे आत क्यों तुम्हार क्षति करार दुस्साहस देखा ना अभी सकल अवस्थाय तोमें आ আবুল আহাব রাসুলকে নিরাপত্তা দেবে নিঃসন্দেহে এটা ছিল একেবারেই অপ্রত্যাশিত ঘটনা কিন্তু আল্লাহ যখন চান তখন এভাবেই সুরক্ষা প্রদান করেন চরম শত্রুকে দিয়েও তিনি তার রাসুলকে সুরক্ষা দিলেন কয়েকদিন পর খাইতালা নামে এক লোক এসে আল্লাহ রাসুল সাল্লাহ আলু খারাপ ভাষায় গালমন্দ করতে লাগলো তাকে অভিশাপ দিল এবার আবুল আহাবের সামনে পরীক্ষা চলে এলো আবুল আহাব কথা রাখলো। আবুল আহাব এসে ওই লোকটিকে আচ্ছামতো শাসিয়ে দিল যেন শেয়ার আর দিন এমন কাজ করার সাহস দেখাতে না পারে আবুল আহাব সেই লোকটিকে চরমভাবে হুমকি ধামকি দিল এই ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেল লোকটি সে মক্কার অলিগলিতে ঘুরে বেড়াতে লাগলো এবং বলতে লাগল এবার আব্দুল উজ্জা আবুল আহাবের মাথা খারাপ হয়ে গেছে সেও যোগ দিয়েছে তার ভাতিজা মোহাম্মদের সাথে কিছুক্ষণের মধ্যেই মক্কার মুশ্রিকরা ভিড় করল আবুল আহাবের সামনে তাদের চোখে মুখে কৌতূহলের শেষ নেই সবাই জানতে চায় আবুল আহাব মুসলিম হয়ে গেছে কিনা। না আবুল আহাব তাদেরকে আশ্বস্ত করে বলল না আমি আবদুল মুতালিবের ধর্ম ত্যাগ করিনি শুধুমাত্র ভাতিজা হিসেবে তাকে সুরক্ষা দিয়েছি এ কারণেই আমি ওই লোকটিকে পকাঝোকা করে বিদায় দিয়েছি এই জবাব শুনে মুশ্রিকরা যেন হাফ ছেড়ে বাঁচল কিন্তু তারা মোটেও খুশি হয়নি কয়েক দিনের মধ্যেই নতুন পরিকল্পনা নিয়ে হাজির হলো ওরা মুশ্রিকরা ভাবছিল যেভাবেই হোক আবুল আহাবকে ফিরিয়ে আনতে হবে মুশ্রিকদের মধ্যে সবচেয়ে দুষ্ট দুজন ছিল আবু জাহেল এবং উতবা ইবনে আবি মুইত ওরা দুজনে মিলে ঠিক করলো আবু আহাবের মনে এমন কিছু প্রশ্ন জাগিয়ে তুলতে হবে যাতে সে কিছুতেই আর তার ভাতিজা মুহাম্মদকে সুরক্ষা না দেয় ওরা এসে বলল আবুল আহাব তুমি তোমার ভাতিজার কাছে গিয়ে জিজ্ঞেস করো তোমার পিতা আব্দুল মোতালিব এখন কোথায় আছে তুমিই তোমার ভাতিজার কাছে তোমার মৃত পিতার পরিণতি জানতে যাও। এরপর আবুল আহাব রাসুল্লাহ সাল্লা উলিয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলিয়ালাম এই প্রশ্নের পেছনে যে উদ্দেশ্য সেটা ঠিকই বুঝতে পারলেন তাই তিনি কৌশল করে জবাব দিলেন আবদুল মোতালিব তার লোকজনের সাথেই আছে অর্থাৎ নবী সাল্লু আলহিসাল্লাম বুঝালেন অন্যান্য মুশ্রিকদের ভাগ্যে যে পরিণতি ঘটেছে আবদুল মোত্তালিবের ভাগ্যেও তাই ঘটেছে অর্থাৎ তারা সবাই জাহান্নামি কিন্তু আবুল আহাব এটা বুঝতে পারিনি তাই সে ভাবল ভাতিজা হয়তো উত্তম জবাব দিয়েছে সে খুশি মনে ফিরে গেল তার সাথীদের কাছে ওরা কিন্তু ঠিকই বুঝতে পারল মুর্শ্রিকরা হাসতে হাসতে বলল তোমার ভাতিজা বুঝিয়েছে তোমার পিতা আব্দুল মুতালিব জাহান নামের গর্তে আছে একথা শুনে আবুল্লাহাব চূড়ান্তভাবে খেপে উঠলো আবারও রাসুলুল্লাহ সাল্লু আলু ইসলামের কাছে এসে জিজ্ঞাসা করল আব্দুল মুতালিব কি জাহান নামে যাবে সরাসরি প্রশ্ন রাসুলসাল্লাহ উল্লাম এবার আর কোনো কৌশল করলেন না সরাসরি প্রশ্নের সরাসরি জবাব দিলেন এবং তিনি বললেন অবশ্যই সে এবং যারা তার ধর্মের উপরে ছিল তারা সবাই জাহান্নামি এই জবাব শুনে আবুল হাহাব রাগে চিৎকার করে বলে উঠল লাত লজদার কসম এখন থেকে আমি আর কখনো তোমাকে সাহায্য করব না আমি হব তোমার চরম শত্রু চিরশত্রু তাই আবুল আহাব আবুল হাবই থেকে গেল। ইসলাম গ্রহণের সৌভাগ্য তার হলো না এবার আবুল হাহাবকে পাশে পেয়ে কুরাইশরা মহা খুশি তারা একযোগে শত্রুতা করতে লাগলো আল্লাহ রাসুলের বিরুদ্ধে এই ঘটনাগুলো একের পরে এক ঘটছিল সেই দুঃখের বছরে যখন রসুল্লাহ সাল আলহিউসাল্লামকে মানসিক সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না খাদিজা রদিউল্লাহু আনহার অভাব খুবই তীব্রভাবে অনুভব করছিলেন রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম তার দিন এবং রাত কাটছিল বিষাদগ্রস্ততায় এমনই একটি দিনের কথা একদিন নবী সাল্লাম মন খারাপ করে বসে আছেন এমন সময় একজন মহিলা সাহাবি খাওয়া বিন্তু হাকিম রাদি আল্লাহু আনহা তিনি এলেন রসুল্লাহকে দেখতে তিনি এসে দেখেন আল্লাহ রসুল সাল্লা উল্লাস্লামের মন খারাপ তার ঘর সংসার এবং মেয়েদের দেখাশোনা করার মতো কেউ নেই সব কিছু দেখে খাওলা বললেন আল্লাহ রসুল খাদিজার মৃত্যুতে আপনাকে বিষণ্ন দেখাচ্ছে কথা শুনে নবী সাল্লাহ উল্লাসলাম জবাব দিলেন হ্যাঁ ঠিকই বলেছ খাদিজাই ছিল আমার বাচ্চাদের মা আর এই বাড়ির গৃহকর্তী খাওলা বললেন আল্লাহ রসুল আপনি কি বিয়ের কথা ভাবছেন না নবী সাল্লাহ আলুসাল্লাম বললেন কাকে বিয়ে করব খাওলা বললেন কুমারী পাত্রীও আছে বিধবা পাত্রীও আছে নবী সাল্লু ইসলাম জানতে চাইলেন কুমারী পাত্রীটি কে খাওলা বললেন তিনি আপনার সবচেয়ে প্রিয় মানুষ আবু বকরের মেয়ে আ ইশা সাহাবার আদি আল্লাহু আনহুম তারা সবাই জানতেন আবু বকর ছিলেন নবী সাল্লাহ আলু ইসলামের সবচেয়ে প্রিয় মানুষ তাই খাওলা এভাবে বললেন নবীজি জানতে চাইলেন আর বিধবা পাত্রীটিকে খাওলা বললেন সাউদা বিনতুজামা আ যিনি আপনার দাওয়াতির উপর বিশ্বাস করেছেন ইমান এনেছেন আর আপনার আদেশ নিষেধ মেনে চলেছেন নবী সাল্লা সাল্লাম সব কিছু শুনে বললেন ঠিক আছে দুইজনের কাছেই প্রস্তাব নিয়ে যাও খাওলা প্রথমে গেলেন আবু বকরের বাড়িতে তখন আবু বকর বাড়িতে ছিলেন না এরপর কি হয়েছিল এই অংশটুকু আমরা জানবো ইনশা আল্লাহ আ ইশা রদিয়াল্লাহ আনহার জীবনী আলোচনায় আউ বাড়ি থেকে বের হয়ে খাউলা চলে গেলেন জাম আর বাড়িতে সেখানে গিয়ে তিনি সাউদাকে পেয়ে গেলেন এবং বললেন সাউদা তোমার উপর আল্লাহর কত বড়ো অনুগ্রহ আর নিয়ামত তুমি যদি তা জানতে সাউদা অবাক হয়ে জানতে চাইলেন সেটা কিভাবে খাউলা বললেন আল্লাহ রাসুল সালসালামের কাছ থেকে আমি এসেছি তিনি আমাকে পাঠিয়েছেন তোমার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে একথা শুনে সাউদা খুব খুশি হয়ে গেলেন এবং সাথে সাথে বললেন আমি কবুল করলাম আমি কবুল করলাম রাসুলের প্রস্তাব तुम्हें पितार गए खबर दाओ एरपर खाउला बिंदु हाकिम रदी अल्लाहुआन गिलदार बृद्ध पितारेल मुहम्मद इबने आब्दुल्ला पाठिए मेर का प्रस्ताव दिए तक जमा छिल एक जो मुश्रिक कंतु रसुल्लाह मुहम्मद सल्लाहल्लम मत पात्र प्रस्ताव की फिरिए देवाए आचार व्यवहार अभिजा वंशमर्दा कोचुते ही मुहम्मद सल्लाहमर कोई তাই জামা খুশি হয়ে বলল নিশ্চয়ই সে খুবই মহান ব্যক্তি এবং সাউদার সাথে তাকে ভালোই মানাবে কিন্তু এ ব্যাপারে সাউদার মতামত কী খাওলা বললেন আমি বললাম সাউদা কবুল করেছেন সাউদার পিতা বললেন ঠিক আছে সাউদাকে এখানে নিয়ে আসো খাউলা তখন সাউদাকে ডাকলেন তখন খাউলার উপস্থিতিতে সাউদার পিতা সাউদাকে বলল হে আমার মেয়ে খাউলা বলেছে সে মোহাম্মদ ইমনি আবদুল্লার কাছ থেকে এখানে এসেছে আর মুহাম্মদ তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমি এই প্রস্তাব কবুল করে যদি তোমাকে তার কাছে বিয়ে দিই তুমি কি তা কবুল করবে সাউদা জবাব দিলেন হ্যাঁ তখন সাউদার পিতা খাওলাকে বললো ঠিক আছে পাত্রকে এখানে নিয়ে এসো খাউলা ফিরে এলেন নবী সাল্লাহসাল্লামের কাছে এবং তাকে বিস্তারিত সব কিছু জানালেন সাউদা এবং তার পিতা জামা এই বিয়েতে রাজি আছেন সেটাও জানালেন এরপর খাওলা নবী সাল্লাহসাল্লামকে নিয়ে হাজির হলেন জামা আর বাড়িতে এবং সেখানে সাউদার পিতা তার সাউদাকে বিয়ে দিলেন নবী সাল্লাহ সাল্লামের কাছে এভাবে সাউদা বিন্দুজা মা রাধি আনহা তিনি হয়ে গেলেন আমাদের মা মুমিনদের মা ও মাহাতুল মিনীন্দের একজন নবী সদাল্লাম এই বিয়েতে চারশো দীরহাম মোহরানা আদায় করেছিলেন যা ছিল বারো উকিয়া পরিমাণ স্বর্ণ এই বিয়ে হয়েছিল নবুয়তের দশম বর্ষের রমাদান মাসে মতান্তরে সাওয়াল মাসে খাদিজা রাদি আনহার আহার মৃত্যুর কিছুদিন পরেই এই বিয়ে হয়েছিল এভাবে খাদিজা রদিয়াল্লাহানহার মৃত্যুর পর প্রথম উম্মুল মিনীন হিসেবে নবী সাল্লাইসাল্লামের ঘরে আসার সৌভাগ্য অর্জন করলেন সাউদা বিন্তুজামা আনহা। এবং শুধু তাই নয় মদিনায় হিজরতের পর পর্যন্ত অর্থাৎ আইশা আনহাকে বিয়ে করে ঘরে তোলার আগ পর্যন্ত এই মধ্যবর্তী তিন বছর সময়ে সাউদা জামা জামাআ আনহা তিনি ছিলেন রাসুল উল্লাহ সাল্লাইস্লামের একমাত্র স্ত্রী রাসুলের ঘরে তিনিই ছিলেন একমাত্র উম্মুল মুমিন সাউদা বিন্দু জামাঁর সাথে রসুল্লাহ সল্লা উলাইসলামের বিয়ের আলোচনা কীভাবে হয়েছিল এই প্রসঙ্গে ইমাম আহমদের আরেকটি বর্ণনা আছে তিনি বলেছেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম তার গোত্রের সাউদা নামের মহিলাকে বিয়ের প্রস্তাব পাঠালেন সাউদা ছিলেন মুসিবতের বাস্তব দৃষ্টান্ত পাঁচ অথবা ছয়টি ছেলে মেয়ে রেখে সাউদার স্বামী মৃত্যুবরণ করেছিলেন এই অবস্থায় রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম তাকে প্রস্তাব পাঠালেন এবং বললেন আমার প্রস্তাবে রাজি হতে তোমার বাধা কিসের साउदा बल्लें आल्ला कसम हे आल्ला नबी सृष्टिजगतर मध्य अपनी सब चेहरे प्रिय मानूष अपनार प्रस्ताव ग्रहण करते आमार बाधा नहीं कय हम सन्तानगुलो तक देखें क्या सकाल सन्दा पर्तना बरक्त कर फलेनार सेवा करा थे बरत थो रसुल्लाह सल्लाह सलमन ए छाड़ा और को बाधा आउदा बोलें ना और को बाधा नहीं तक रसल्ला सल्लाहल्लम आल्ला तुम्हें करुणा करु सर्वोत्तम नारी तरा যারা উঠের পেছন দেখে উঠে কুরাইশদের সৎকর্মশীলা নারী তারা যারা তাদের শিশু সন্তানদের প্রতি মমতাময়ী এবং স্বামীদের প্রতি যত্নশীলা এই বর্ণনা থেকে জানা যাচ্ছে সাউদা বিন্তুজা জামা রাদি আল্লাহ আহা ছিলেন সন্তানদের প্রতি একজন মমতাময়ী মা এ কারণেই তার সন্তানদের নিয়ে তিনি চিন্তা করছিলেন পরবর্তীতে রাসুল উহ সাল্লাহিস্লাম তাকে এই বিষয়ে আশ্বস্ত করেন এবং সাউদা চিন্তামুক্ত হন আল্লাহ রসুল সাল্লাহুসলামের বিয়ের প্রস্তাব কবুল করে নেন এবারে আসুন জানা যাক আমাদের মা উমুল মিনিন সাউদা বিন তুজাম আ আল্লাহ আনহার বংশ পরিচয় সম্পর্কে তিনি ছিলেন একজন কোরাইশী নারী অভিজাত বংশের নারী সাউদার পিতার নাম জামা ইবনে কায়েজ ইবনে আব্দ শামস ইবনে আব্দে ওয়াদ ইবনে আমের ইবনে লুহাই ইবনে গালিব এভাবে লুহাইয়ের মাধ্যমে সাউদার বংশধারা রসুলুল্লা সাল আলিয়ালামের বংশধারার সাথে মিশে গিয়েছে সাউদার মায়ের নাম শামুস বিন তে কায়েজ বিন জায়েদ তিনি ছিলেন আবদুল মোত্তালিবের মায়ের ভাগ্নী সুতরাং রাসুল্লাহ সাল্লাহসাল্লামের বংশের সাথে সাউদার বংশের মধ্যে একাধিক দিক থেকে আত্মীয়তার সম্পর্ক ছিল ইমাম লাহাবি বলেছেন সাউদা ছিলেন সম্মানিত অভিজাত নারীদের একজন এবারে আসুন জানা যাক আমাদের মা উমুল মেনিন সাউদা বিন্তুজাম আ রাদি আনহার ব্যাকগ্রাউন্ড স্টোরি বা পেছনের কাহিনী অর্থাৎ তিনি কীভাবে ইসলাম গ্রহণ করলেন এবং নবী সাল্লাহসাল্লামের সাথে বিয়ের আগে তার জীবনের পটভূমি কেমন ছিল জাহিলি যুগে সাউদার বিয়ে হয়েছিল তখন সাউদার স্বামী ছিলেন সাকরান ইবনে আমর এরপর এলো ইসলামের যুগ নবী সাল্লু আলাইসালাম সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন তখন ইসলাম কবুল করলেন সাউদা এবং তার স্বামী সাকরান তারা ছিলেন একেবারে প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের অন্যতম এই কারণে তাদের উপর অত্যাচার করতে লাগল মুশ্রিকরা ফলে রাসুলের অনুমতি নিয়ে তারা হিজরত করে চলে গেলেন আফ্রিকার দেশ আবিসিনিয়াতে আবিসিনিয়া থাকাকালে সাউদা রদিয়াল্লাহুয়ানহা দুইটি আশ্চর্য স্বপ্ন দেখলেন একদিন তিনি স্বপ্ন দেখলেন নবী সাল্লাহু আলহিউস্লাম এসেছেন তার ঘরে এরপর তিনি এসে বসেছেন সাউদার পাশে এবং সাউদার ঘাড়ের পেছনে তিনি হাত রাখলেন ঘুম ভাঙার পর এই স্বপ্নের কথা তিনি জানালেন তার স্বামী সাকরানকে সাকরান রদি আল্লাহু আহু বললেন সাউদা যদি তোমার এই স্বপ্ন সত্যি হয় তাহলে কিছুদিনের মধ্যেই আমার মৃত্যু হবে এরপর তোমার বিয়ে হবে নবী সাল্লাহু আলহিউসাল্লামের সাথে একথা শুনে অবাক হয়ে গেলেন সাউদা কিভাবে সম্ভব কিছুদিন পর সাউদা রাদিয়া আনহা আরেকটি স্বপ্ন দেখলেন এবার দেখলেন আসমান থেকে একটি চাঁদ নেমে এসেছে তার কোলে এবারও স্বামীকে এই স্বপ্নের কথা জানালেন তিনি সাউদার স্বামী বললেন কিছুদিনের মধ্যে আমি মারা যাব এরপর তোমার বিয়ে হবে রসুল্লাহ সালু আলিহি আসাল্লামের সাথে এবং এটাই হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কয়েকদিন পর সাউদার স্বামী সাকরান অসুস্থ হয়ে গেলেন ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে লাগল স্বামীর অবস্থা দেখে চিন্তিত হয়ে গেলেন সাউদা আনহা। এদিকে একটি ভুয়া খবর ওটে গেল আবিসিনিয়াতে সবাই বলতে লাগলো মক্কার মুশ্রিকরা নাকি এক যোগে মুসলিম হয়ে গেছে এখন আর মুসলিমদের উপরে কেউ অত্যাচার করছে না এ কথা শুনে আবিসিনিয়ার কিছু মুসলিম রওনা দিলেন মক্কার দিকে সাউদা এবং তার স্বামী সাকরানো বের হয়ে গেলেন তাদের সাথে কিন্তু মক্কার কাছাকাছি আসার পর তারা বুঝতে পারলেন এমন কিছুই ঘটেনি ওই খবরটা ছিল একটা গুজব আসলে ঘটনাটা ছিল অন্যরকম একবার রসুল্লাহ সাল্লু আলিয়া নাজম তিলাবাত করছিলেন ওই মজলিসে কাফের মুর্শিকরাও ছিল সবাই মুগ্ধ হয়ে শুনছিল নবী সাল্লাহ উলিয়া তিলাবাত তিলাবাত করতে করতে রসুল্ল সাল্লু আলু সাল্লাম সুরানাজমের শেষ আয়াতটা পড়লেন যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো ये छिल सीजदार आयात आयत पर परम्रई रसुल्लाहुअलम सिजदाय चले ग काफिर मुश्रिकरा एत मंत्रमुग्ध हो आल्लाह रसुल्हसमें तिलावर शुनती जरााओ रसूल देखा देखी निजेद अजान सीजदा कर फिलल एरपर जान वुश फिर इल मुश्रिका बै देखो एट मुहम्मद एक जदू ए कारण तो सिजा करता परिस्थिति के भिन्न दिखे घूरिए दिल और आगे मतई शत्रुता करते लगल এই অবস্থায় মক্কায় ফিরে আসার পর আটকা পড়লেন সাউদা এবং তার স্বামী সাকরন তাদেরকে হাতের কাছে পেয়ে আবার অত্যাচার শুরু করল মর্শিকরা এদিকে সাউদার স্বামী সাকরানের অসুস্থতাও বাড়তে লাগলো কিছুদিন পর ইন্তেকাল করলেন তিনি ফলে বিধবা হয়ে গেলেন সাউদা রাদি আনহা। তখন সাউদা ছিলেন ছয়টি সন্তানের মা বা ছয় সন্তানের জননী এতগুলো ছেলে মেয়েকে নিয়ে তিনি ভীষণ বিপদে পড়ে গেলেন তাদেরকে লালন পালন করতে খুবই কষ্ট হচ্ছিল তার পাশাপাশি সাউদা ছিলেন একজন বয়স্ক নারী তখন তার বয়স ছিল পঞ্চাশের থেকে বেশি পঞ্চাশ বছরের বেশি তাই এরকম একজন বিধবা নারীকে কেউই বিয়ে করতে রাজি হচ্ছিল না এর মধ্যে আরেকটি বিপদের কারণ হচ্ছে পরিবারের লোকেরাও সাউদাকে কোনো রকমের সাহায্য করত না কারণ ওরা ছিল মুশরিক আর সাউদা ইসলাম গ্রহণ করেছেন সাউদার পিতা ছিলেন একজন বৃদ্ধ এবং তিনি ছিলেন অন্ধ ব্যক্তি ফলে তিনিও কিছু করতে পারছিলেন না সাউদার জন্য सबकिछ मिलिए सावदार दिन काट खूब दुख कष्टर माजे भेव पासी ना कि दूर हो तर दुख तबुओं दिन अटल थकलें परिवारे एका इसलम ग्रहणकारी एक विधवा नाराम दिन अटल थार शिक्षा यहां देखते पाई माँ साउदा बिंदु जमा रदीअल्लाहू आन्हार जीवन थी छें ये प्रथम विधवा नारी एक एमन ही एक अवस्थाएं খাদিজা রাদি আল্লাহুয়ানহার মৃত্যুর পর যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাউদার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন এটা ছিল সাউদা রাদি আনহার সংগ্রামী জীবনের মুক্তি এবং পুরস্কার মক্কর মুশ্রিকরা ভেবে পাচ্ছিল না কেন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম একজন বয়স্ক বিধবা মহিলাকে বিয়ে করতে গেলেন খাদিজার মৃত্যুর সময় রসুল্লাহ সাল্লাহ আলু আসলামের বয়স ছিল পঞ্চাশ বছর এই বয়সে চাইলেই তিনি যে কোনো সুন্দরী নারী বিয়ে করতে পারতেন কিন্তু এর পরিবর্তে তিনি কেন নিজের থেকে আরও পাঁচ বছরের বড় একজন বিধবা বয়স্ক নায়িকায় বিয়ে করতে গেলেন সাউদা রাজি আনহা আহা কোনো বৃত্তশালী মহিলাও ছিলেন না আর যুবতীও ছিলেন না কিন্তু সেই সময়ে আল্লাহ রসুল সাল্লাহামের জীবনে সাউদার মতো একজন স্ত্রী দরকার ছিল খাদিজা রাজি আল্লাহু মৃত্যুর পর রাসুলের জীবনে যে দুঃখ ভারাক্রান্ত অবস্থা এসেছিল সেটা দূর হয়েছিল সাউদার মাধ্যমে এই বিয়ের অনেকগুলো হিকমত রয়েছে এর মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে রসুল্লাহ সল্লাহলাম চেয়েছিলেন তার নিজের পরিবার এবং সন্তানদের দেখাশোনা করবে এই রকম একজন নারীর সাথে তার বিয়ে হোক রসুল্লাহ সাল্লাহস্লামের চার মেয়ের মধ্যে দুইজন অর্থাৎ জাইনব এবং রুকাইয়া তখন ছিলেন স্বামীর সংসারে উম্মে কুলসুম আর ফাতিমাকে দেখার জন্য সাউদার মতো একজন অভিজ্ঞ মায়ের খুবই দরকার ছিল দ্বিতীয় পয়েন্ট একটু আগেই বলেছি এই বিয়ে ছিল সাউদারাদিয়া আনহার সংগ্রামী জীবনের মুক্তি এবং পুরস্কার এই হয়েছিল এমন একটি সময়ে যখন মক্কায় মুসলিমদের সংখ্যা খুব বেশি ছিল না মক্কা তেরো বছরের জীবনে মুসলিমদের সংখ্যা একশো পার হয়নি বরং একশো থেকে নিচে ছিল তাই সেই সময়ে ইসলাম গ্রহণের কারণে কার জীবনে কী দুঃখ দুর্দশা এবং বিপদ আপদ এসেছে সেটা কম বেশি সকলেই জানতেন তাদের সংখ্যা কম হলেও তারা ছিলেন একটি শক্ত কমিউনিটি একে অন্যের বিপদে পাশে দাঁড়াতেন এবং বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করতেন এ কারণেই রসুলুল্লা সাল আলাম বলেছেন মুমিনরা একটি দেয়ালের মতো যার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে তাই ইসলাম গ্রহণের কারণে সাউদার রী আনহার উপরে যে বিপদ আপদ এসেছিল নবী সাল্লাহ আলাম সেগুলো খুব ভালো করেই জানতেন এবং তাকে বিয়ে করার মাধ্যমে তিনি সেই বিপদ থেকে তাকে উদ্ধার করলেন সাউদার আদি আনহার সার্বিক অবস্থা একটু আগে আমরা বলেছি বিধবা হওয়ার পর ছয়টি সন্তান নিয়ে তিনি ছিলেন দেশেহারা তার কোনো ধনসম্পদ ছিল না আয় রোজগারের কোনো ব্যবস্থা ছিল না বয়স বেশি হওয়ার কারণে তিনি যে কাজ করে উপার্জন করবেন এটাও সম্ভব ছিল না এছাড়া সেই যুগে এই রকম বিধবা মহিলাদেরকে ভরণ পোষণ করা কিংবা রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থাও ছিল না তাই সাউদাকে বিয়ে করার মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম উম্মতের সামনে একটি উত্তম দৃষ্টান্ত স্থাপন করলেন সেই যুগে কিংবা বর্তমান যুগে কখনোই স্বামীহারা অসহায় বিধবা মহিলাদেরকে পরিবারহীন একা ফেলে রাখা উচিত নয় আল্লাহালা যেসব কারণে একজন পুরুষের একাধিক স্ত্রী গ্রহণের বৈধতা দিয়েছেন তার মধ্যে এটিও অন্যতম হিকমত বহু বিবাহের কারণে অনেক বিধবা অসহায় নারীর রক্ষণাবেক্ষণ এবং ভরণ পোষণ করা সম্ভব হয় একাকি কষ্টকর জীবন কাটানোর বদলে তারাও স্বামীর সংসারে এসে পারিবারিক জীবনের আনন্দ লাভ করতে পারেন সাউদার আদি আল্লাহু আনহাকে বিয়ের আরেকটি হিকমত হচ্ছে সাউদার গোত্রের সাথে সুসম্পর্ক তৈরি এবং তাদের শত্রুতা দূর করা আগেই বলেছি সাউদার আদি আল্লাহু আহা ছিলেন তার গোত্রের একমাত্র ইসলাম গ্রহণকারী নারী বিয়ের সময় সাউদার ভাই আবদুল্লা ইবনে জামা সেখানে উপস্থিত ছিলেন না তিনি ছিলেন মুশ্রিক তিনি যখন জানতে পারলেন তার বোনের বিয়ে হয়েছে রসুল্লাহ সাল্লামের সাথে একথা শুনে সেই মুশ্রিক ভাই ক্রোধে উত্তেজনায় ফেটে পড়লেন দুঃখে এবং ক্ষোভে মাথায় বালু নিক্ষেপ করতে লাগলেন কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এই শত্রুতা দূর হয়ে যায় এবং একসময় তিনিও ইসলাম গ্রহণ করে আদর্শ মুসলিম হয়েছিলেন পরবর্তীতে সেদিনের সেই ঘটনার জন্য তিনি সময় দুঃখ প্রকাশ করতেন এবার আসুন জানা যাক সাউদা সওদা রাদিয়াহার সংসার জীবনের কিছু কাহিনী বিয়ের পরেই সাউদা রাদিয়া আনহা চলে আসেন নবী সাল্লামের বাড়িতে তখন সাউদা এবং আয়েশা ছাড়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আর কোনো স্ত্রী ছিল না আয়েসার বয়স ছিল কম তাই তিনি থাকতেন তার পিতা আবুবকরের বাড়িতে বিয়ের পরে আরও তিন বছর পর্যন্ত তিনি ছিলেন পিতার বাড়িতে এই তিন বছর সময়ে সাউদা রাদিয়াল্লাহু আল্লাহু আনহা তিনি ছিলেন নবী সাল্লাহামের ঘরে একমাত্র স্ত্রী সাউদা ছিলেন একজন আদর্শ স্ত্রী নিজ হাতে স্বামীর সেবা করতেন নবী সাল্লাহ ইসলামের ঘরে সব কাজ করতেন খুব সুন্দর রান্না করতে পারতেন তিনি এছাড়া সাউদা ছিলেন একজন মমতাময়ী মা তিনি নবী সাল্লাহসাল্লামের ছোট দুই মেয়ে উমে কুলসুম এবং ফাতিমার দেখাশোনা করতেন আর রাসুলের অন্য দুই মেয়ে তখন ছিলেন স্বামীর সংসারে রাসুলের মেয়ে রুকাইয়ার স্বামী ছিলেন ওসমান ইবনু আফান রাদি আনহু। রুকাইয়া এবং উসমান তারা হিজরত করে আবিসিনিয়া চলে গিয়েছিলেন মক্কায় ফিরে আসার আগে উম্মুল মিনীন সাউদা রাদি আল্লাহু আনহাও ছিলেন সেখানে তাই সাউদা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে আবিসিনিয়ার মুসলিমদের কাহিনী শোনাতেন এবং রাসুলের মেয়ে রুকাইয়ার কাহিনীও শোনাতেন নবী সাল্লুসাল্লাম খুব আগ্রহের সাথে শুনতেন সেই কাহিনীগুলো साउदा रजी अल्लाह एम एक महिला जिन स्वमी के आनंद दीते पसंद करतें स्वामी मुहम्मद सल्लाह सल्लम केवसमें हाँ खुशी रखार चेष्टा करतें खदिजा रदी अल्लाहुआनार मृत्यु पर नबी सल्लाह सल्लम जीवने जिसन्न अवस्था सृष्टि होनेकटाई कटे जाए साउदार रसिकता और हासिखुशी स्वभावर कारण उदाहरणस्वरूप एक बार कनेक कारणे नबी सल्लाह सल्लम एक चिंता्रस्त विषदग्रस्त छऊदा भावलें एम कि बला दरकार कर दरकार जबी सल्लासम मनटा एक हल्का है तक साउदा बल्ला रसुल गत रायनारेने नफल साले आपनी अत दीर्घ रुकू करल और एकटू हू हमार नाक दिए रक्त झरते शुरू करत यह भय हाथ दिए एभवे नाक चेपे धरे रेखेल और ओ अवस्था दी रुकू कर दी अल्लाहुआन छीर्घदेही ए भारी गरण তার মধ্যে একজন মানুষ কিনা নাক চেপে ধরে রুখু করছে এই দৃশ্যটি কল্পনা করে হেসে উঠলেন নবী সাল্লাহ আলহি আসাল্লাম মাঝে মাঝেই এমন মজার কথা বলে নবী সাল্লু আলিয়াকে আনন্দ দিতেন সাউদা রাদিয়া আনহা এরপর এলো সেই হিজরতের রাত কাফের এসে নবী সাল্লাহ আলাইস্লামের বাড়ি ঘেরাও করল তাকে হত্যার চক্রান্ত করল এমন সময় আল্লাহর নির্দেশে এবং অনুমতিতে রসুল্ল সাল আলুসাল্লাম হিজরত করলেন একমুঠো মাটি নিয়ে छुड़े मारलें काफिर दिखे और आयत पढ़ते लगलें पेचने प्राची स्थपन करतप्पर तक आबृत कर दिए फले देखते पायना आयात पढ़ते पढ़ते रसुल्लाह सल्लाहम एक मुठो मटी छुड़े मारलें काफिर दिखे প্রত্যেক কাফের চোখে প্রবেশ করল সেই মাটি ওরা কেউই দেখতে পেল না ওদের চোখের সামনে দিয়েই রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বের হয়ে আসলেন এরপর আউ বকর রাজিউল্লাহানহুকে সাথে নিয়ে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন সঙ্গত কারণেই সেই অবস্থায় পরিবারের সদস্যদেরকে নিয়ে হিজরত করার সুযোগ ছিল না হিজরতের পর নবী সাল্লাহ আলুসাল্লাম কিছুদিন পর্যন্ত মদিনায় একই থাকলেন এরপর রসুল্ল সাল্লাহ আলাইস্লাম তার পরিবারের বাকি সদস্যদেরকে মদিনায় ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করলেন তখন সাউদাও হিজরত করে চলে এলেন মদিনাতে এবং এটা ছিল সাউদা আনহার দ্বিতীয় হিজরত প্রথমবার তিনি হিজরত করেছিলেন আবি সিনিয়াতে আর এবার হিজরত করলেন মদিনাতে এভাবে সাউদা রাজিউল্লাহু আনহা আল্লাহর আস্থায় দুইবার হিজরতের গৌরব অর্জন করেন রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের মতো আবু বকরের পরিবারের সদস্যরাও ছিলেন মক্কাতে উম্মুল মিনীন আশা রদি আল্লাহুয়ানহা ছিলেন তাদের সাথে সেই ঘটনা স্মরণ করে আয়েশা রদি আল্লাহু আনহা বলেন রাসুল উল্লাহ সাল আলহি মদিনায় পৌঁছানোর পর যায়েদ জায়দ ইবিনারিসা এবং আবু রাফেকে মক্কায় পাঠালেন দুইটি উট এবং পার্শ্ব দৃঢ়হাম দিয়ে মক্কায় পৌঁছানোর পর জায়দ এবং আবু রাফে নিয়ে এলেন রাসুলের দুই মেয়ে ফাতিমা এবং উম্মে কুলসুমকে আরও নিয়ে এলেন উমুন মুমিন সাউদা এবং উম্মে আইমানকে উম্মে আইমান এবং জায়দ বিন হারিসার সন্তান বালক বয়সী ওসামা বিন জায়দও ছিলেন তাদের সাথে সুতরাং এভাবে হিজরত করে উম্মুল মিনীন সাউদা এবং আয়েশা রাদি আল্লাহু আনহা মদিনায় চলে এলেন এর আগ পর্যন্ত রাসুল উহ সাল্লাহ উল্লাহলাম ছিলেন আনসারি সাহাবি আবু আয়ুব রাদি আল্লাহু আনহুর বাড়িতে এই সময়ের মধ্যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম মদিনার মসজিদে নওয়বি নির্মাণ কাজ শেষ করেছিলেন আর যখন উম্মুল মিনীন্রা চলে এলেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ উলাইসাল্লাম তাদের থাকার জন্য মসজিদের পাশে কতগুলো ছোট কক্ষ বা হুজরা নির্মাণ করেন আয়শা এবং সাউদা রাদি আল্লাহুয়ানহার জন্য পৃথক দুটি কক্ষ নির্মাণ করা হয় এবং কক্ষ দুটি ছিল পাশাপাশি মদিনায় হিজরতের পর আয়শা রাজি আনহা চলে আসেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সংসারে তখন আয়শা রাজি আল্লাহু আহার বয়স ছিল নয় বছর আর সাউদার বয়স ছিল প্রায় আটান্ন বছর তাই তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল অনেকটাই মা মেয়ের মতো কখনও বা মনে হতো তারা দুজন যেন বান্ধবী প্রায় দুজনে মিলে হাসি তামাশা করতেন एम ही एक मजार घटना बुलन एक दिन साउदा रदी अल्लाहुआन एलन आयसार कक्षे एम समय रसलुल्लाह सल्लाह सलमो सेलन बसलें साउदा और आयसार ठीक माथखने आयशा और साउदा रदी अल्लाहुआनहुमार कक्ष थी पासपाशी रसल्लाह सल्लाह सलम दूजे माधे बसार एक पा उठिए दिलान साउदार कोलेक उठिए दिलें आयशा रदी अल्लाहुआनहार आग कोलेरपर एक बसे सबा गल्प करते लागलें সেদিন আয়শার আদি আনহা একটি ঝোলওয়ালা খাবার রান্না করেছিলেন রসুলুল্লাহ সাল্লি সাল্লামের জন্য আয়শার আদি আনহা সাউদাকে বললেন আপনিও খান এই খাবারটা কিন্তু সাউদা খেতে চাইলেন না আয়শা বললেন আপনাকে খেতেই হবে নইলে কিন্তু আপনার মুখে ঝোল লাগিয়ে দেব তবুও খেতে চাইলেন না সাউদা এবার সত্যি সত্যিই সাউদার মুখে ঝোল লাগিয়ে দিলেন আয়েশার আদি আনহা। এই দৃশ্য দেখে রসুল্লাহ সাল্লু আলু ইসলাম হাসতে লাগলেন তিনি সাউদার কোল থেকে পা সরিয়ে নিয়ে বললেন সাউদা তুমি বসে আছো কেন যাও তুমিও ঝোল মাখিয়ে দাও আয়েশার মুখে এবার সাউদা তাই করলেন দুজনের এই মজার কাজ দেখে আবার হেসে উঠলেন রসল সাল আলহি আসাল্লাম আজীবন এমনই হাসি খুশি স্বভাবের মানুষ ছিলেন আমাদের মা উম্মুল মিনীন সাউদা বিনতুজা জামা রাদি আনহা। শেষ বয়সে এসে বয়সের কারণে সাউদা রাদি আল্লাহুয়ানহা কিছুটা কম শুনতেন কানে এটা নিয়ে অন্যান্য উমুল মুমিনরা তার সাথে মজা করতেন সাউদাও এতে মজা পেতেন দেখুন পরস্পর সতীন হয়েও তাদের সম্পর্কে কত আন্তরিকতা এবং ভালোবাসা ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন সাউদাকে বিয়ে করেন তখন সাউদা ছিলেন পঞ্চান্ন বছর বয়স্ক একজন বৃদ্ধা মহিলা সাউদার দৃষ্টান্ত ছিল অনেকটাই খাদিজার মতো খাদিজাও ছিলেন রসুল্লাহ সাল্লু আলাইস্লামের থেকে বয়সের বড় রসুলের থেকে পনেরো বছর বয়সের বড় ছিলেন তিনি ওদিকে আইসা রাজি আল্লাহু আনহা ছিলেন কুমারীবধূ এমনই একটি অবস্থায় সাউদা রদি আনহা আশঙ্কা করলেন বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে হয়তো নবী সাল্লাহ সাল্লাম সাউদা থেকে পৃথক থাকবেন তির্মিজির হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহু আনহুয়া বলেন সাউদা আশঙ্কা করলেন হয়তো নবীজি তাকে তালাক দিতে পারেন এ কারণে তিনি রাসুল্ল সাল আলু সাল্লামের কাছে এসে বললেন আমাকে পৃথক করে দেবেন না আমাকে আপনার সাথেই রাখুন আমি আমার সাথে থাকার রাতগুলো আয়েশাকে দিয়ে দিচ্ছি তখন নবী করলেন এই ঘটনার প্রসঙ্গে আল্লাহ কোরআনের করেছিলেন যদি কোনো নারী তার স্বামীর কাছ থেকে অসৎ আচরণ কিংবা উপেক্ষার আশঙ্কা করে তবে পরস্পর মীমাংসা করে নিলে তাদের উভয়ের কোনো গুনাহ নেই মীমাংসা করে নেওয়াই উত্তম সুতরাং সেই অবস্থায় সউদার আনহা তালাকপ্রাপ্ত হওয়ার পরিবর্তে রাসুল্লাহ সাল্লাহামের স্ত্রী হিসেবে থেকে যাওয়ার সম্মান পেতে চাইলেন এই কারণে তিনি তার সাথে রাসুলের থাকার দিনগুলো উৎসর্গ করে দিলেন আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য তিনি তার ভাগের দিনগুলো দিয়ে দিলেন আ ঈশাকে এখানে আত্মোৎসর্গ এবং কুরবানির এক বিশাল দৃষ্টান্ত রয়েছে এটি হচ্ছে এই ঘটনার প্রথম শিক্ষা এই ঘটনার দ্বিতীয় শিক্ষা হচ্ছে সাউদা রাজিয়াল্লাহ আহ চেয়েছিলেন যেন আল্লাহ রাসুলের সাথে তার বৈবাহিক সম্পর্ক টিকে থাকে কারণ তিনি কেয়ামতের দিনে আল্লাহ তাল্লাহর সামনে দাঁড়াতে চান উম্মুল মমিন হিসেবে রাসুলের স্ত্রী হিসেবে সুতরাং এই আত্মৎসর্গপূর্ণ কাজের মাধ্যমে তিনি দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়েছেন এই কারণে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সাউদার কাজকে প্রশংসা করলেন সারা জীবন এমনই নিঃস্বার্থ মানুষ ছিলেন আমাদের মা উম্মুল মিন সাউদা জামা রাজি আনহা। মৃত্যুর আগে সাউদা রাদি আনহা ওসিওত করে গিয়েছিলেন যেন তার ঘরটি আয়েশার ঘরের সাথে সংযুক্ত করে দেওয়া হয় ফলে আয়েশা রাদি আনহা কিছুটা বাড়তি জায়গা পাবেন তার ঘরে সাউদার এসব মহানুভবতার কারণে আয়সা রাধি আল্লাহু আনহা সবসময় সাওদার প্রশংসা করতেন এবং তার কথা স্মরণ করে আয়সা বলতেন সাউদা ছাড়া আর কোনো মহিলাকে দেখে আমার এমন ইচ্ছা হয়নি যে তার দেহে যদি আমার প্রাণটি থাকতো অর্থাৎ সহজ কথায় আয়েশা রাধি আনহা বোঝাতেন আমি যদি সাউদার মতো হতে পারতাম এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি উব্মাহাতুল মিনীন রাদি আল্লাহ আনহুন্না তারা পরস্পর সতীন হলেও তাদের মধ্যে সম্পর্কে কত ঘনিষ্ঠতা এবং ভালোবাসা ছিল তার প্রত্যেকেই ছিলেন একে অপরের কল্যাণকামী এ কারণেই তারা দুনিয়ার অন্যান্য সকল নারীদের জন্য আদর্শ রোল মডেল এ কারণেই নবী সাল্লু আলহিউাল্লামের সংসার উন্মতের সকল নরনারীর জন্য আদর্শ নবী সাল্লি সালামের সংসারে এবং পরিবারে উত্তম আখলাক এবং ইমানের যে আলো বিচ্ছুরিত হয়েছে তা দুনিয়ার প্রত্যেকটি বাড়ি প্রত্যেকটি পরিবারকে আলোকিত করে দেওয়ার জন্য যথেষ্ট এ কারণে উম্মুল মিনীন্দের প্রশংসা করে আল্লা তাল্লা বলেছেন ইয়া নিসা আন্বি হে নবীর স্ত্রীগণ তোমরা অন্য কোনো নারীদের মতো নাও তোমাদের মতো কোনো নারী নেই সাউদা রাদিউল্লাহ হুয়ানহার জীবনের পরবর্তী উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সুহাইল বিন আমরের বন্দী হওয়ার ঘটনা মদিনায় হিজরতের দুই বছর পর রমদান মাসের সতেরো তারিখে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল বদরের যুদ্ধ ছিল ইমান এবং কুহরের প্রথম সংঘাত এই যুদ্ধে মুসলিমরা নিরঙ্কুশভাবে বিজয়ী হলেন কাফিররা ব্যাপকভাবে পরাজিত হলো পর্যদস্ত হলো যুদ্ধে কাফিরদের সত্তরজন নিহত সত্তরজন বন্দী হয় এই বন্দীদের মধ্যে একজন ছিল সুহাইল বিন আমর এই সুহাইল ছিল সাউদা রাদিয়া আনহার সাবেক স্বামী সাকরান ইবনে আমরের ভাই বদরের বন্দীদেরকে যখন মদিনায় নিয়ে আসা হয় তখন সাউদা ছিলেন একজন আনসারি সাহাবির বাড়িতে এবং এই ঘটনা ছিল পর্দার বিধান নাজিলের আগের ঘটনা এরপর সাউদা তার ঘরে এলেন এবং ঘরে রাসুল্ল সাল্লাইসাল্লামকে দেখতে পেলেন হঠাৎ ঘরের এক কোনায় তাকিয়ে তিনি দেখতে পেলেন সেখানে বন্দি করে রাখা হয়েছে সুহাইল ইবনে আমরকে সুহাইলের গলার সাথে তার হাত দুটি রশি দিয়ে শক্ত করে বাঁধা এই দৃশ্য দেখে নিজের আবেগ সামলাতে পারলেন না সাউদা হঠাৎ তিনি মুখ মুখফুসকে বলে উঠলেন ওহে আবু ইয়াজিদ তোমরা এভাবে ধরা দিলে সম্মানের সাথে মরতে পারলে না রাসুল্ল্লাহ সাল্লা সাল্লাম এ কথা শুনলেন এবং সাউদাকে কিছু একটা বললেন সাউদা বলেন এরপর ঘরের মধ্যে আল্লাহ রাসুলের কণ্ঠস্বর শুনে আমি নিজের চেতনা ফিরে পেলাম রাসুল্লাহ সাল আলাইহাম বললেন সাউদা তুমি কি তাকে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে উত্তেজিত করছো সাউদা বললেন ইয়া রসুল্লাহ আমি আবু ইয়াজিদ সুহাইলকে এই অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারিনি ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন রাসুল্লা সাল্ল্লাহি আসসাল্লাম সাউদার সেই মুখফোঁসকে বলে ফেলা কথাটি বুঝতে পারলেন এবং এই কারণে তিনি বললেন আল্লাহ তোমাকে ক্ষমা করুন এই ঘটনায় আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় রয়েছে এবং এই হাদিসটির একটি ফিখি তাৎপর্য রয়েছে অনেক সময় মানুষ আবেগের বশবর্তী হয়ে এমন অনেক কথা মুখফোঁসকে বলে ফেলে যেটা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে নাফরমানির সামিল যদি এসব ভুল অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় তাহলে তাতে কোনো গুণা হয় না যেমন কাছাকাছি আরেকটি হাদিসে এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায় तिरमी वर्णित एक हादी एस एक व्यक्ति मरुभूमि पथ हारिए फिलल तरह उट हारे फिलल उटर उपरे लोकट्र खबर और पानी रखा चिल क्षुधा और तृष्णा लोकटी जख मृत पाय तक हटात से तर उटटी खुजे पेल ये लोकटी एत खुशी हल्जे से मुख फुसके हे आल्ला तुम्हार रब और तुम ही बान्दा रसुल्ला सल्लामें से लोकट खुशी आतिशर्जे एम कथा मुखफुस के से इच्छाकृत से मीन करनी ये कारण घटनार्जन साउदा रजियाल्लाहुआन के दोष देना तब शिक्षण विषय हे जदि को एम कोच्छू घटार शंका थाखने गेले आवेगर कारण भूल कि फिलते परि कि आगे सरकम परिस्थिति एड़े चल उत्तम बदर युद्धे सहबीरा ईमान कठिन परीक्षा दिए शुद्ध युद्ध भयावहता नय तुद्ध करते तेज़ आत्मीयर बिुद्धे शत्रु मध्य जा रहा ता छाई अथवा चाचा मामा किंबा अन्न्य आत्मय स्वजन तर बरुदे साहबार आदिअल्लाहन के युद्ध करते हुए समस्त बंधन और समस्त भलोबासमान बंधन के ही साहबर अदी आल्लाहुआनहूम बसि मूल्यायन करण अल्लाह तालह तशंसा कुरआने वाले যারা আল্লাহ এবং আখিরাতির উপর ইমান রাখে তাদেরকে তুমি আল্লাহ ও তার বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবে না সেই বিরুদ্ধাচরণকারীরা তাদের পিতা পুত্র ভাই অথবা গ্যাতি গোত্র যাই হোক না কেন সুতরাং এই ঘটনার মাধ্যমে আল্লাহর জন্যই বন্ধুত্ব স্থাপন করা এবং আল্লাহর জন্যই শত্রুতা করার মর্যাদা স্পষ্ট হয় ইসলামে এর গুরুত্ব অনেক বেশি রাসুল্লাহ সালু আলহি আসাল্লাম বলেছেন বান্দা ততক্ষণ পর্যন্ত স্বচ্ছ ইমান লাভ করতে পারবে না যতক্ষণ না আল্লাহর ওয়াস্তে সে মহব্বত করবে এবং আল্লাহর ওয়াস্তে সম্পর্ক ছেদ করবে পান্দা যখন আল্লাহর জন্যেই কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্যেই কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে তখন সে আল্লাহর অলি হওয়ার হকদার হয়ে যায় সাউদার আদি আল্লাহুয়ানহার দানশীলতা উমুল মিনিনরা প্রত্যেকেই ছিলেন দানশিলা নবী সাল্লাইসাল্লামের সংসারে থাকার সময় তারা খুবই সাদামাটা জীবন কাটাতেন কিন্তু এরপরেও দান করতে কখনও পিছোপা হতেন না সাউদার আদি আল্লাহুয়ানহা ছিলেন তেমনই একজন ধন সম্পদের আকর্ষণ ছিল সপ্তম হিজড়িতে ইহুদিদের বিরুদ্ধে খাইবারের যুদ্ধ সংঘটিত হয়েছিল উম্মুল মমিনিন সাউদা রদী আনহা এই যুদ্ধের সফরে গিয়েছিলেন রাসুলুল্লাহ সাল্লাহু আলহিউাল্লামের সাথে খাইবারের যুদ্ধে মুসলিমরা বিপুল পরিমাণ গনিমত লাভ করেন এবং সেখান থেকে রাসুল উহ সাল্লাহু আলহিস্লাম গণিমতের একটি অংশগ্রহণ করেন তা দিয়ে উম্মুল মমিনিনদের জন্য বাতসরিক ভাতা নির্ধারণ করে দেন সেই অনুসারে উম্মুল মমিনিনরা বছরে একশো ওয়াসাক পরিমাণ শস্য পেতেন যার মধ্যে আশি ওয়াসাক ছিল খেজুর এবং বিশ ওয়াসাক ছিল জব বা বার্লি এসব শস্য যখনই সাউদার আদি আনহার কাছে আসত তিনি সাথে সাথে সেগুলো গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিতেন এটা ছিল রাসুল্ল সালু আলহিউসাল্লামের সময়ের ঘটনা এরপর এলো খলিফাদের শাসনের যুগ ওমর আদি আল্লাহু আনহু খলিফা হওয়ার পর বিশেষ বেতনের ব্যবস্থা করলেন উম্মুল মমিনিনদের জন্য তখন মুসলিমদের অবস্থা ছিল সচ্ছল তাদের কোনো অভাব ছিল না নতুন নতুন এলাকা জয় হচ্ছিল আর প্রচুর সম্পদ আসছিল মুসলিমদের কোষাগারে বাইতুল মালে ওমুল মমিনীনদের কাছে প্রায়ই সেখান থেকে উপহার পাঠাতেন ওমর রাজি আল্লাহুয়ানহ একবার তিনি একটি পাত্র ভর্তি করে রৌপ্য মুদ্রা বা দীরহাম পাঠালেন সাউদা রাদিয়াল্লাহুয়ানহার কাছে সেটা দেখে সাউদা বললেন এগুলো কি লোকেরা বলল এগুলো রৌপ্য মুদ্রা আমিরুল মমিনিন ওমর এগুলো পাঠিয়েছেন আপনার জন্য সাউদা সেগুলোকে দেখেও না দেখার ভান করলেন আর বললেন এগুলো তো দেখে খেজুরের মত মনে হচ্ছে এই বলে তিনি তার দাসীকে নির্দেশ দিলেন এখনই এগুলো সব দান করে দাও এমনই দান শিলা ছিলেন আমাদের মা উমুল মিনীন সাউদা বিনতুজাম আহ রাদি আল্লাহু আনহা সাউদা রদি আল্লাহু জীবনের পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে হিজাবের আয়াত নাদিল হওয়ার ঘটনা সাউদা রদিয়াল্লাহু আনহা ছিলেন দীর্ঘদেহী এবং স্থূল দেহি আয়সা রদি আল্লাহু আনহা বলেছেন যে একবার সাউদাকে দেখেছে তার চোখ থেকে সাউদা কখনই আরাল হতে পারতেন না অর্থাৎ দূর থেকে দেখেই বোঝা যেত তিনি সাউদা জারকানি রাহিমল্লা বলেছেন সাউদার দেহের আকৃতি ছিল লম্বা এবং চওড়া অর্থাৎ বহু মানুষের মধ্যেও তাকে চেনা যেত এক রাতের ঘটনা সাউদা রদি আল্লাহু আনহা বাইরে গেলেন প্রকৃতির ডাকে সারা দিতে পথে ওমর আদি আল্লাহুয়ানহু তাকে দেখে ফেলেন এবং দেখে দূর থেকেই চিনে ফেলেন সাউদাকে দেখে ওমর আদি আল্লাহু বলে ওঠেন হে সাউদা আমি আপনাকে চিনে ফেলেছি उमर एमन आचरण कारण साउदा रदीअल्लाहुन जेमन लज्जा पेलें तेम ही भाव कि रेगे उठलेंट हादी आयशा रदीअल्लाहुन साउदार वक्तित्व वर्णना करमरा तीन फी हाहिदत अर्थात साउदार व्यक्तित्व कि द्रुत रेगे जावा स्वभाव छो आसले शब्दर मध्यमेंटा बोझान से हे इतिबाचक अर्थे व्यक्तित्व दृढ़ता अर्थात साउदा एक सुढ़ व्यक्तित्व सम्पन्न नारी ফলে ওমরের সেই আচরণের কারণে সাউদা আনহা কিছুটা রেগে উঠলেন মনক্ষুণ্ণ হলেন এবং বাড়িতে ফিরে এসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এই ব্যাপারে নালিশ করলেন সেই ঘটনা বর্ণনা করে আইসা রাজি আল্লাহুয়ানহা বলছেন তখন রাসুল ছিলেন আমার ঘরে তিনি রাতের খাবার খাচ্ছিলেন তার হাতে তখন যুক্ত একখানা হাড়ের টুকরা ধরা ছিল সাউদা ঘরে ঢুকে বললেন ইয়া রসুল আমি বাইরে বের হয়েছিলাম ওমর আমাকে এই এই কথা বলেছে आयशा आदिअल्लाहुआन बोलें तक अल्लाह तालला ता रसुलर ओहि नाजिल करते लगलेंर पर रसुलर ऊपर थे ओहि नाजिल हो रहा अवस्थार अवसान हल तख तार हाथ से हारे टुकड़ा टी से धरा छा रेखे दें तक आया नाजिल होने अल्लाह ताल कुरआने आक्षरिक भाव हिजाब शब्दी व्यवहार कर अल्लाहता आल्ला যখন তোমরা নবীর স্ত্রীর কাছে কিছু চাইবে তখন হিজাব বা পর্দার আড়াল থেকে চাইবে এই আয়াতে সাধারণ নারীদের তুলনায় উম্মাহাতুল মিনীন রাদিয়াল্লাহ আনহুন্নার জন্য বিশেষ প্রকার হিজাবের কথা বোঝানো হয়েছে যেটা বাস্তবেই এক ধরনের আক্ষরিক পর্দা দেয়াল আরাল বা ব্যবধানকে বোঝায় সুতরাং তারা বাস্তবেই একটি আক্ষরিক পর্দা বা দেয়ালের আড়ালে থাকবেন যেন পোশাকের পর্দা ছাড়াও তাদের দেহের বাইরের অবয়ব কেউ বুঝতে না পারে যেমন উম্মাহাতুল মিনিন রাজিউল্লাহ আনহুন না তারা যখন সফর করতেন তখন উটের উপরে রাখা পালকিতে থাকতেন সুতরাং এটাই হচ্ছে পোশাকের পর্দার বাইরে আরেক স্তরের পর্দা ওমর রাজিউল্লাহ আনহু চেয়েছিলেন যদি উম্মাহাতুল মিনিনের ব্যাপারে এই ধরনের কোনো বিধান আল্লাহ তাল্লাহ নাজিল করতেন এখানে প্রসঙ্গত কয়েকটি বিষয় জেনে রাখা প্রয়োজন বর্তমান সময়ে আমরা হিজাব বলতে কি বুঝি আজকাল হিজাব শব্দের মাধ্যমে পূর্ণাঙ্গ সারি পর্দা বোঝানো হয় না বরং প্রচলিত অর্থে মানুষ শুধুমাত্র মাথার স্কার্ফকেই বুঝিয়ে থাকেন হিজাব শব্দের মাধ্যমে এই আয়াতে সেই হিজাবকে বোঝানো হয়নি বরং এখানে একটি বাস্তব আক্ষরিক পর্দা ব্যবধান বা আড়ালকে বোঝানো হয়েছে এবং এটা ছিল উম মাহাতুল মিনীন আনহুন্নার জন্য একটি বিশেষ নিয়ম প্রচলিত অর্থে পর্দা করা বা নারীদের শরীয়তসম্মত পর্দা বলতে যা বোঝানো হয় সেটার উল্লেখ এসেছে কোরআনের অন্য দুটি আয়াতে যেমন সুরা নূরের একত্রিশ নম্বর এবং আহজাবের উনষাট নম্বর আয়াতে সেই দুটি আয়াতে আল্লাহ আল্লাহ নারীদের পর্দা করা বোঝাতে খিমার এবং জিলবাব এই শব্দগুলো ব্যবহার করেছেন সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতের একাংশে আল্লাহ আল্লাহ বলেছেন ওয়াল এদ রিবনা বিহিননা অর্থাৎ হে নবী আপনি ইমানদার নারীদেরকে বলে দিন তারা যেন তাদের মাথার ওরুনা বুকের উপর ফেলে রাখে অর্থাৎ তারা যেন মাথার কাপড় দিয়ে তাদের বক্ষদেশ ঢেকে রাখে এই আয়াতে খিমারের কথা বলা হয়েছে আর সুরা আহজাবের উনষাট নম্বর আয়াতে এসেছে জিলবাবের কথা যেখানে আল্লাহ তালা বলেছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং মুমিনদের এবং মুমিনদের স্ত্রীদেরকে বলুন তারা যেন তাদের চাদর বা জিলবাবের কিছু অংশ নিজেদের উপরে টেনে নেয় এই আয়াতে জিলবাব শব্দের বহু বচন জালাবিভ ব্যবহার করা হয়েছে জিলবাব অর্থ বিশেষ প্রকারের লম্বা চাদর এমন বড় চাদর যার মাধ্যমে মুখমণ্ডল এবং পূর্ণ দেহ আবৃত করা যায় এই চাদর আকৃতি আকার কেমন হবে এ সম্পর্কে ইবনে মাসুদ রাদি আল্লাহু আনহু বলেন এই চাদর ওড়নার উপরেই পরিধান করা হয় তাবি ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলেন আমি আবিদা আসালমানিকে এই আয়াতের উদ্দেশ্য এবং জিলবাবের আকার আকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন তিনি মাথার উপরের দিক থেকে চাদর মুখমণ্ডলের উপর লটকিয়ে মুখমণ্ডল ঢেকে দেখালেন কেবলমাত্র বাম চক্ষু খোলা রাখলেন এভাবে তিনি ইউদনিনা আলাইহিননা মিন জালা বিহিননা এই আয়াতের তাফসির হাতে কলমে দেখিয়ে দিলেন অর্থাৎ চাদরের কিছু অংশ দিয়ে নিজেদেরকে ঢেকে নেওয়ার অর্থ হচ্ছে চাদরকে মাথার উপরের দিক থেকে নিচের দিকে লটকানো যার মাধ্যমে চেহারা মাথা এবং বুক ঢেকে রাখা যায় এমন বড় চাদর পরিধান করা সৌদার রাজি আল্লাহু আহার যে ঘটনা নিয়ে আমরা কথা বলছি তার আগেই খিমার এবং জিলবাবের নির্দেশ দিয়ে এই দুটি আয়াত নাজিল হয়েছিল সুতরাং ওমাহাদ মিনিন রাজি আল্লাহুয়ানহ্ন তার এগুলো ব্যবহার করতেন অর্থাৎ খিমার এবং জিলবাব তারা ব্যবহার করতেন এভাবেই সৌদার রাজি আনহা সেই রাতে প্রাকৃতিক প্রয়োজনে সারা দিতে বের হয়েছিলেন কিন্তু ওমর রাজি আল্লাহআনহু চেয়েছিলেন সেই আক্ষরিক হিজাবের কথা যার ব্যাপারে পরবর্তীতে আল্লাহ তাল্লাহ আয়াত নাজিল করেছেন ওমর রাদি আনহু যখন সেই ঘটনার জন্য आपत्ति करसुदुल्लाह सल्लाह सल्लम एट दिए प्रयोजन क्षेत्र नारीर के बहरे बर हार अनुमति देव अर्थात प्राकृतिक प्रयोजन क्षेत्र एखे आकयसे साउदा के देखे उमर रदीअल्लाहुआनहू मंत्य कर कारण क्यी एर व्याख्य आलेमरा बोले घटनार आगे अमर रदी अल्लाहुआव चाहत जो बेपारे निर्देश दिए को आयात नाजिल हतो बुखारी हाजीसे एस घटनार आगे उमर रदी अल्लाहुआवानू রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে এসে বলতেন ইয়া রসুলাল্লাহ আপনার কাছে ভালো এবং মন্দ সব ধরনের লোকই আসে ইয়া দুলু হিজাব। ইয়া রসুলাল্লাহ আপনার কাছে নেককার এবং ফাজের বা বদকার সব ধরনের মানুষই আসে আপনি যদি উম্মাহাতুল মিনীন্দের ব্যাপারে পর্দার নির্দেশ দিতেন এরপর আল্লাহ তাল্লাহ সেই আয়াতটি নাজিল করেছিলেন প্রাথমিকভাবে রাসুল্ল সাল্লাই এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি কারণ তিনি অপেক্ষা করছিলেন আল্লাহ তা পক্ষ থেকে নাজিলের পরবর্তীতে আল্লাহ তাহা এই বিষয়ে নাজিল করেন আইসা রাদী আল্লাহুয়ানহু বর্ণনা করেছেন রাসুল্ল সাল্লা স্লামের স্ত্রীরা প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য রাতের বেলায় অন্ধকারে বের হতেন এবং আল মানাসি নামক জায়গায় যেতেন এটি একটি সুপরিচিত জায়গা যার অবস্থান আল বাকিক রুস্থানের দিকে ওমর আদি আল্লাহুয়ানহু রাসুল্লাহ সাল্লু আলু সাল্লামকে বলতেন আপনি যদি আপনার স্ত্রীদের জন্য হিজাব বা আড়ালের ব্যবস্থা করতেন কিন্তু রাসুলুল্লাহ সালসাল্লাম এই ব্যাপারে কিছুই বলেননি এরপর সেই ঘটনা ঘটল অর্থাৎ এক রাতে সাউদা বিনতে জামা তিনি বের হলেন এরপর হাদিসের সেই বাকি অংশ যা আমরা একটু আগে বর্ণনা করেছি এখানে আপাতদৃষ্টিতে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাউদাকে দেখে ওমর রাজি আল্লাহু আনহু যে কথাটি বলেছিলেন এর কারণ ছিল যেন আল্লাহ রাসুলের পক্ষ থেকে এই ব্যাপারে দ্রুত কোনো জবাব বা সমাধান পাওয়া যায় কিন্তু রাসুল যদি কিছু বলে দিতেন তাহলে সেটাই বিধান হয়ে যেত এই কারণে রাসুল উল্লাহ সাল আলহ্লাম ওহি নাজিল হওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুতরাং ওমর আজিউল্লাহানহু সাউদাকে দেখে যে বলেছিলেন হে সাউদা আমি আপনাকে চিনে ফেলেছি এখানে সাউদাকে বিব্রত করা ওমরের উদ্দেশ্য ছিল না বরং তিনি চেয়েছিলেন ও মাহাতুল মিনিনের জন্য আল্লাহ তাল্লাহ যেন হিজাবের অর্থাৎ বাস্তবেই সে আক্ষরিক পর্দা দেয়াল আড়াল বা ব্যবধানের নির্দেশ দিয়ে কোনো আয়াত নাজিল করেন যেটা হবে ওাতুল মিনীন এবং রাসুল উল্লাহ সাল সাল্লামের জন্য বিশেষ মর্যাদার কারণ কারণ ওমর রাদি আল্লাহুয়ানহু জানতেন যাদের ব্যাপারে কোনো রকমের মন্দ ধারণা করার অবকাশ নেই তাদের ব্যাপারেও শয়তান মানুষকে ওয়াসা দিতে ছাড়বে না এবং মুনাফিকরা তাদের ব্যাপারেও কোনো কুৎসা ছড়াতে কিংবা কটু মন্তব্য করতে বাদ রাখবে না সুতরাং ওমর রাদি আনহু এই মন্তব্য করেছিলেন আল্লাহ রাসুলের প্রতি কল্যাণকামিতা থেকে তাই तर आचरण सम्पर्के आपत्ति कर कि नहीं उल्लेख साउदा और उमर रदीअल्लाहुनहूर से घटना छाड़ाओ अंत आओ दुईट घटनार वर्णना एस जर परिप्रेक्षा अल्लाह तालला उक्त हिजबे आयत नादिले एक हे जनबिनेजह रदी अल्लाहुआवर वालीमार घटना जटर सामने दिखे एक पर्व आलोचना कर इनशाअल्ला दशम हिजरीते रसुल्ला सलासलम हज करते जाम्मुल मिनिनरा सबई छे साउदा रदी आल्लाहुन से বয়স বেশি হয়ে যাওয়ার কারণে সাউদা রাদিয়া আনহার চলাফেরা শক্তি কমে এসেছিল এছাড়া তিনি ছিলেন একজন ভারী গরণের স্বাস্থ্যবতী মহিলা তাই তিনি দ্রুত চলাফেরা করতে পারতেন না এই তিনি মুজদালিফার রাতে রসুল উল্লাহ সালু আলহি কাছে এসে অনুমতি চাইলেন যেন মানুষের ভিড় বাড়ার আগেই তিনি মিনা থেকে চলে যেতে পারেন আল্লাহ রসুল তাকে অনুমতি দিলেন ফলে লোকজনের ভিড় বাড়ার আগেই সাউদা চলে গেলেন মিনাতে। তবে অন্যান্য উমুল মিনিনরা সেখানেই রয়ে গেলেন ভোর পর্যন্ত এরপর যখন নবী সাল্লাহু আলাইস্লাম রওনা হলেন তখন তারাও রওনা দিলেন রাসুল্ল সাল্লু আলহিউসাল্লামের সাথে হজের ক্ষেত্রে এই বিশেষ ছাড়টি দেওয়া হয়েছিল শুধুমাত্র সাউদার জন্য এটা ছিল সাউদার জন্য একটি বিশেষ সম্মান এ কারণেই আয়েশা রাজি আল্লাহু আনহা বলতেন সাউদার মতো আমিও যদি অনুমতি চেয়ে নিতাম তাহলে সেটা হতো আমার জন্য সবচেয়ে খুশির কারণ साउदा रदीअल्लाहू आन्हा रसुल्लाह सल्लाहू आलिलम आदेश निषेधर प्रति खूब ही अनुगत विदाय हजर समय उम्मुल मिनींदर उद्देश्य रसुल्लाह सल्लाह आलहूसलमें यजर पर शुरू हो घरे अवस्थान एक शुने साउदा बोलें य बचर पर कौन हज करबना जदिव रसुल्लाह सलोल्लाहू अलहसलम एक कथा बोझानी क्यों साउदाव मिन मध्य जायना बीनतेज रदीअल्लाहू आनहा তারা কথাটিকে এভাবেই বুঝেছিলেন ফলে তারা দুজন সেই কথাকে আক্ষরিকভাবে গ্রহণ করলেন এবং দৃঢ়ভাবে রাসুলের কথা মেনে চলতে লাগলেন সউদা রাজি আল্লাহ আনহা সবসময় আল্লাহ তাল্লাহর ইবাদত বন্দীগীতে ব্যস্ত থাকতেন এবং তিনি বলতেন আমি হজ উমরা দুটোই করেছি এখন আল্লাহর রাসুল্লের নির্দেশ মতো ঘরে বসে থাকবো সাউদার রাজি আল্লাহু আনহা ইন্তেকাল করেছিলেন খলিফা অমর আদি আল্লাহু আনহোর খিলাফতির শেষ দিকে এবং সেটা ছিল বাইশ মতান্তরের ২৩ হিজড়ির ঘটনা যেদিন সাউদারাদি আল্লাহু আহা মারা যান সেদিন ভোরে ইবনি আব্বাস রাদি আনহুমা মসজিদে ফদর নামাজের পরে বসেছিলেন তার ছাত্রদেরকে নিয়ে তিনি এই খবর জানতেন না এমন সময় এক ছাত্র এসে তার কানে কানে সাউদারদি আল্লাহু আহার মৃত্যুর খবর দিল খবরটা শুনের সাথে সাথে ইবনে আব্বাস রাদি আনহুমা সিজায় পড়ে গেলেন এক ছাত্র এটা দেখে জিজ্ঞাসা করল আপনি এমন সময় সিজা করলেন তখন ইবনে আব্বাস জবাব দিলেন রসুল উল্লাহ সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর কোনো নিদর্শন দেখবে তখন সিজ্জা করবে ইমনি আব্বাস বললেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের স্ত্রীদের ইন্তেকাল হয়ে যাচ্ছে এর থেকে বড় নিদর্শন আর কি হতে পারে সত্যিই তাই উম্মাহাতুল ইনিন রিয়্লাহানহুন্না তাদের জীবন ছিল আল্লাহর পক্ষ থেকে এক একটি নিদর্শন সাউদা রদি আল্লাহা ছিলেন প্রথম ইসলাম কবুলকারীদের একজন তিনি ছিলেন এই উম্মতের প্রথম বিধবা নারীদের একজন পরিবারে একা ইসলম গ্রহণকারী একজন বিধবা নারীর সংগ্রাম কেমন হতে পারে তার জ্যান্তর প্রতিচ্ছবি ছিলেন সাউদা বিন্দুজামা রাদি আল্লাহু আনহা তিনি ছিলেন খাদিজা রাদি আল্লাহু আনহার পর রাসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামের ঘরে প্রথম স্ত্রী খাদিজা রাদি আল্লাহু আনহার পর তিনি সবচেয়ে বেশি এককভাবে সময় কাটিয়েছেন নবীজির সংসারে মদিনা হিজরতের আগের তিনটি বছরে তিনিই ছিলেন নবী সাল্লাহু আলহি আস্লামের ঘরে একমাত্র স্ত্রী আমাদের মা উম্মুল মু মিনীন সাউদা বিন তুজাম আ রাদি আল্লাহুয়ানহা আল্লাহ রাস্তায় দুইবার হিজরত করেছেন তিনি ছিলেন একজন উদার মনের মানুষ নিঃস্বার্থ দানশীলতা ছিল তার স্বভাবগত বৈশিষ্ট্য সবশেষে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের মা উম্মুল মু মিনিন সাউদা বিন তুজাম আ রাদি আনহার মর্যাদা আরও বৃদ্ধি করুন জান্নাতের উচ্চ স্থানে তাকে আস্বিন করুন এবং আমাদেরকেও জান্নতে দাখিল হওয়ার তৌফিক দান করুন যেন জান্নাতে গিয়ে আমরা আমাদের মা উম্মুল মু মিনিন করতে পারি অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন